হুমায়দ রহমতুল্লা আল্লাহী হতে বর্ণিত তিনি বলেন আনাজ রাজিয়াল্লাহ ত আল্লাহকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি আংটি ব্যবহার করতেন তিনি বলেন হ্যাঁ এক রাতে তিনি ঈশার সালাত অর্ধরাত পর্যন্ত বিলম্বে আদায় করলেন সালাত শেষ করে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে গেছে কিন্তু তোমরা যতক্ষণ সালাতের জন্য অপেক্ষা করেছ ততক্ষণ সালাতের অত ছিলে বলে গণ্য করা হয়েছে আনাজ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন এ সময় আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের আংটির উজ্জ্বলতা লক্ষ্য করেছিলাম